টানেল বার করতে হচ্ছে তার কারণ ওই রুটে রয়েছে বেশ কয়েকটি হেরিটেজ বিল্ডিং কি বিল্ডিং না সিনাকক এবার প্রথমবার যখন এই কথাটা বলেছিলাম তখন একজন আমি জিজ্ঞেস করেছিল এই সিনাককটা কি খায় না মাথায় দেয় তো এই গল্পটা একটু গুছিয়ে বলি ফোর্থ অগস্ট 1798 কলকাতা দুর্যোগের রাত এবং সেই রাতে কলকাতা এসে পৌঁছলেন শালম আরন ও বা ডায়া কোহেন কলকাতার প্রথম ইহুদি মানে জু কোহেনের ভারতবর্ষে পদার্পণ হয়েছে কিন্তু তা ছ বছর আগে সুরাটে এসে পৌঁছেছিলেন তিনি সিরিয়ার অ্যালেপো শহর থেকে মানে আইসিসের সঙ্গে যুদ্ধ হচ্ছিলো যেখানে কয়েকদিন আগে অবধি সেই অ্যালেপো ছিল হামলায় তারা নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন এবং ছড়িয়ে পড়েছিলেন বিশ্বে সর্বত্র তো আমাদের সেলম কোহেনও ছিলেন ব্যবসাদার জুয়েলরির ব্যবসাতা এবং তারপরে তার দেখা দেখি আরও ইহুদিরা কলকাতায় আসা শুরু করেন এবং শুরু হয় কলকাতার জুয়েশ কমিউনিটি মেন রোডে আর প্রার্থনার জন্য দরকার সিনেগ যেমন হিন্দুদের মন্দির মুসলমানদের মসজিদ তেমন টেকনিক্যালি ইহুদিদের কিন্তু আলাদা করে একটি সিনেগ তৈরি করার দরকার নেই যেটা নিলামগ মানে ওয়েসেস অফ পিস নেভেসালোম ভেঙে নতুন করে তৈরি করা হয় উনিশশো এগারো তার আগে 18৫৬ সালে কাছেই পলক স্ট্রিটে তৈরি হয়েছে বেতল সেনাগ মানে হাউস অফ গড কিন্তু সবাইকে ছাপিয়ে গেল এবং সমৃদ্ধ ইহুদি পরিবার তাদের নামে আজকের এসরা স্ট্রিট মাগেন দাভিদে ঢুকলে আজও চোখ ধাঁ দিয়ে যায় বেলজিয়ান গ্লাসের ঝাড় সূক্ষ্ম কারুকাজ করা কাস্ট আয়রনের রেলিং বার্মা টিকের ফার্নিচার আজও তা জলুশ অ্যাক ফটা কমেনি যদিও কলকাতায় আজ 12 জন ইহুদিও বাকি আছেন কিনা সন্দেহ ভাবছেন কলকাতার ইহুদিরা 1948 আ নিউ জিউইশ স্টেট ইসরায়েল ওয়াজ বর্ন ইন আ bath of blood জিউইশ ট্রুপস রাউটেড আরব উনিশশো সালে তৈরি হয় দ্য স্টেট অফ ইসরায়েল কলকাতা নিবাসী ইহুদি স্যালি সলোমন তার ডায়েরিতে লিখে গেছেন যে সারা জীবন তিনি প্রার্থনা করেছেন যে একদিন যেন সব ইহুদিরা ইসরায়েল ফিরে যেতে পারে সেই দেশের ডাক কি উপেক্ষা করা যায় কলকাতা এবং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ইহুদিরা সব ছেড়ে ইসরায়েল ফিরে যেতে শুরু করলো কলকাতায় থেকে গেল তাদের কিছু স্মৃতি স্মৃতিচিহ্ন निजे देश विताड़ी अनेक अपमान अनेक कष्ट सहये विदेशे बहु बचर कलकता तरफ कलकार्वीप दीपर चोलता शुद्म्र मिर्ची नाइन एट पॉइंट थ्री ते शनते लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीपर फेसबुक पेजे facebook.com slash mirchideep